কোন গুরুত্বই দেয় তিনি অবশ্যই অন্যথায় আল্লাহ তোমাদের সব সোজা না করা সব আপনি মধ্যে সোজা করলেন না হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিচ্ছেন এর মাধ্যমে তোমাদের অন্তর মধ্যে অথবা দেন তিনি একামতের আগে বলে দিচ্ছেন কাতার সোজা করে নেই কে কার কথা শুনি। কতটুকু গুরুত্ব দিয়েছে কাতার সোজা করা যে সভাপের একটি অংশ ছোট মনে করতেছি আমরা কিন্তু এটা ছোট নয় এই কারণে আল্লাহ আমাদের অন্তরের মধ্যে বিরোধ তৈরি করে দিয়েছেন এই কারণে আমাদের অন্তর বিরোধপূর্ণ আমাদের অন্তর মধ্যে হিংসা আমাদের মধ্যে সম্মিলন থাকার কথা ছিল অন্তর্গুলোর মধ্যে একটি ভাতিত্বপূর্ণ মেয়ে থাকার কথা ছিল সেই ভাতৃত্বপূর্ণ মেয়েছেন বলেন কারণ সাল্লাহ সালের কামত হতো তখন তিনি আমাদের সবগুলো কি করে দিতেন সোজা করে দিতেন নিজেকে করতেন ইসব উ তিনি আমাদের সবগুলো সোজা করে দিতেন সমান করে এইভাবে আমাদেরকে সমান করতেন হাতটা যখন রাসুলসাল দেখতে পেলেন যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি বিষয়ের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছি কাতার সোজা করার কি গুরুত্ব পাইছে আমরা উপলব্ধি করতে পেরেছি রসুল সাল্লাহাম তখন আর এভাবে একজন একজন করে সোজা করতেন না রসুল সাল্লা সাল্লাম শুধুমাত্র নির্দেশ দিতেন বলতেন রসুল সাল্লাফু তোমরা কাতার সোজা করো ইস্তৌ আগে পিছিয়ে করবে না কাতার সমান করে দাঁড়াবে একজন আগে একজন পিছিয়ে তোমরা দাঁড়ানো কথা বলতেন একদিন বের হলেন পাপা মা রসুরালামের জন্য দাঁড়ালেন দেখতে পেলেন অংশ টুকু সামনে দিকে মানে সামনে একটু আছে সব সোজা করে নেই আমাদের মধ্যে তো অনেকে মনে করে থাকেন যে আমি সোজা হয়ে দাঁড়াবো আমি এত বড় শিক্ষিত মানুষ আমি এত বড় পোস্টের মানুষ একটু সামনে দাঁড়াবেন কথা কে বুঝতে পেরেছেন কেন তোমারও বিচারপতি তিনি কিভাবে সমান সমান হয়ে দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়াবেন কথা বুঝতে পেরেছেন কিনা বলে দেখা যায় যে মানে সব সুধা করেন না যতই আপনি বলেন যে সোজা করে দাঁড়ান সাথে তিনি করবেন না ইসলাম সারা দিলেন এক ব্যক্তি দেখতে গেলেন মধ্যে তার মানে সামনের অংশটুকু আগে রয়েছে রেসুল ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লক্ষ কি আর কিছু বললেন না فقال عباد الله رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে ইখরাম না দিয়ে ইকামত এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর না দিয়ে বললেন ও ইবাদাল্লাহ হে আল্লাহর বান্দাগণ لا تسوন্ন شفوبکم अवश्य अवश्य তোমরা তোমাদের কাতারগুলো সুধা করে নেবে তোমরা অবশ্যই তোমাদের কাতারগুলো সুধা করে নেবে আওলাই ইউখালifan নওয়াহু বাইন وجুহিকুম উনথায় আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন এনে দিবেন চেহারা গুলো তোমাদের বিপরীত করে দেবেন এটা আহিন্দার একটা কঠিন শাস্তির কথা আল্লাহ নব্বিশ কঠিন শাস্তির কথা শুনিয়ে দিলেন কথা উচ্চারণ করলেন পরিবর্তন করে দেবে অথবা তোমাদের অন্তর গুলোকে আল্লাহাবুল আলমিন বিপরীত মুখী বিরোধমুখী বিরোধপূর্ণ করে দেবেন ব্যাখ্যার মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ কি বলেন একটু শুনি রহমা ইমাম রহমতুল্লাহ বলেনা তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ আলম হিংসা এবং বিদ্বেষ কারণ এই সফের মধ্যে যে মুখালাফাত করা সফের মধ্যে আক করা একজন আগে একজন বিছানা দাঁড়ান সবকে সোজা না করা সবকি সোজা না করে আকপর করা বিরোধ করা এটি হচ্ছে মুখায়ের জাহের মধ্যে বিরোধ আর জাহের মধ্যে বাহ্যিক যদি বিরোধ থাকে তাহলে তাদের অন্তরের মধ্যে বিরোধ কিভাবে এসে যাবে অন্তরের মধ্যে বিরোধ এসে যাবে এই জন্য আল্লাহ নবী সাল্লাহাম এ বিষয়ে গুরুত্ব দিয়েছেন বন্ধুখন ইমাম নবী রহমতুল্লাহ ইমাম নাসাই রহমান তারা এই বিষয়ে হাদিস বর্ণনা করেছেন আজিব রাজন সময় শেষ হয়ে গেছে না শুধু এই হাদিসটি সোজা না করে না বিরোধ করবে না কাতারের মধ্যে তাহলে তোমাদের অন্তরের মধ্যে লাভ এসে তোমাদের অন্তরের মধ্যে বিরোধ এসে যাবে তোমাদের অন্তর গুলো চলে যাবে বিভিন্ন দিকে চলে যাবে তাই আমাদেরকে সতর্ক সতর্কতা অবলম্বন করতে হবে